বাংলা মানবতা সমাধান রহমতাল আলহামিলাম ইবরসলিম নব মহমিআ الله আবাসমা কালা কুন্ত রি বংলার সমস্ত দর্শক শুভানোধ্যায়ী শুভাকাঙ্ক্ষী এবং এই অনুষ্ঠানের নিয়মিত শ্রোতামণ্ডলীকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি শুধুও দর্শকবৃন্দ আজকে আমরা উনিশতম হাদিস থেকে আলোচনার শুরু করব ইনশা আল্লাহ তো হাদিসটি বর্ণনা করেছেন বিশিষ্ট সাহাবি ابو العباس عبد الله ابن عباس رضي الله عنهما وارضاهما اتني بولين كنت خلف النبي صلى الله عليه وسلم يوما اكذا امي رسول الله صلى الله عليه وسلم ال پسونيت فقال فتبر تني ارسل الله عليه وسلم بولين يا غلام اهبط شو اني اعلمك بكلمات আমি তোমাকে কিছু উপদেশমালা শিক্ষা দিচ্ছি বললেন তুমি আল্লাহর হেফাজত করবে আল্লাহ তোমার হেফাজত করবেন ইহফাজ তুমি আল্লাহর হেফাজত করবে তাকে তুমি তোমার সামনে পাবে আর তুমি যখন সওয়াল করবে কোনো প্রার্থনা করবে তখন তুমি আল্লাহর কাছেই চাইবে ও ইজ আক্ষান্তরে তুমি যদি কোনো সাহায্য চাও কোনো আউন মদত সাহায্য কোনো হেল্প তুমি চাও স্ট্যান্থ বিল্লা তুমি আল্লাহ সভায় না হো ও তাহলে সমীপে নিবেদন করবে বৎস হে ও আইল তুমি জেনে নাও যদি একত্রিত হয় সারা জাতি যদি সম্মিলন ঘটি চেষ্টা করে কি আলা তোমার কোনো কল্যাণ করতে তোমার কোনো উপকার করতে তোমার কোনো স্বার্থ সিদ্ধির চেষ্টা করতে তারা সারা জাতি একত্রিত হয়ে যায় এবং প্রাণান্ত কোশেষ অব্যাহত রাখে না কেবল সেটুকুই করতে পারবে যেটুকু আল্লাহ সুভ্যান হুতলা তোমার ভাগ্যে লিখে রেখেছেন অর্থাৎ তোমার সনীব যা আছে তোমার ভাগ্যে যে লিখন আছে তাই ঘটবে সারা জাতি একত্রিত হলেও সেটা কিন্তু সম্ভব হবে না পক্ষান্তরে রসুল্লাহ সাল্ল আরিহি ওসাল্লাম ইভিনা আব্বাসকে বলছেন যে হেবৎস বিপরীত দিকে তুমি দেখো ও তারা যদি উল্টা দিকে তোমার ক্ষতি করার জন্য তোমার অনিষ্ট সাধনের জন্য তোমার ধ্বংসের জন্য তোমার বিপরীতে সব জাতি যদি একত্রিত হয়ে যায় তারা তোমার কোনটুকু আল্লাহ তোমার উপরে লিখে রেখেছেন এরপর সুসলাল আলী সাল্লাম বললেন আতিল আকালাম কলম সমূহ উঠিয়ে নেওয়া হয়েছে ও জফিস এবং পাথাসমূহ গুছিয়ে ফেলা হয়েছে হাদিসটি ইমাম তিরবি তার সোনাম গ্রন্থে উল্লেখ করেছেন শুধুও দর্শক বিন্দু এ হাদিসটি অনেক গুরুত্বপূর্ণ এ হাদিসটির শিক্ষা অতি সুদূর প্রসারী আমরা যদি এই হাদিসটাকে ভালো করে বুঝতে পারি এবং হাদিসের শিক্ষাকে যথার্থভাবে হৃদয়ঙ্গম করতে পারি তাহলে বুঝতে পারবো যে হাদিসটার মর্মাত্ম কত সুগভীর এই হাদিসটির গুরুত্ব সম্পর্কে আহমেয় সম্পর্কে মহাদ্দীন কেরাম রাহিমাহমুল্লাহ তাহায় আজমাইন অনেক বক্তব্য দিয়েছেন অনেক সুন্দর সুন্দর উক্তি করেছেন আমি তন্মধ্যে আপনাদেরকে দুটি উক্তি না শোনালে আর পারছি না তার মধ্যে চমৎকার একটি উক্তি করেছেন ইমাম ইবন রাজব রাহে তিনি বলছেন যে এই হাদিসা আজিমা মহানত সমূহ বড় বড় উপদেশাবলী ওদ খুল এবং মৌলিক নীতিমালা মিন আহমি উমুর দিন দিনের গুরুত্বপূর্ণ বিষয়সমূহের মধ্যে উল্লেখযোগ্য যে নীতিমালা সেই নীতিমালা অত্র হাদিস্টির ভিতরে পেশ করা হয়েছে তাহলে সুধি আপনি বুঝতে পারছেন যে হাদিস্টির গুরুত্ব কতখানি যে এর মধ্যে এমন সব ওসইয়ত এমন সব উপদেশাবলী এমন সব গুরুত্বপূর্ণ নসিহাত পরিবেশিত হয়েছে এবং এমন সব গুরুত্বপূর্ণ বিষয়ের মৌলিক নীতিমালা প্রদর্শিত হয়েছে যা একজন মানুষকে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে সহায়ক হবে এবং একজন মানুষকে তার জীবন চলার পথে হিম্মত যোগাবে একজন মানুষকে তার প্রভুর সান্নিধ্য ধন্য হতে স্পষ্ট নির্দেশনা দেবে শুধুও দর্শক বিন্দু কোনো কোনো আলেম একথাও বলেছেন এই হাদিসটি পাঠ করে হাদিস ভাবতে গিয়ে বলেছেন তাদব্বর তোহাদব্বর হাদিস আমি এই হাদিসটি নিয়ে গবেষণা করেছি আমি চিন্তা করেছি হাদিসটির মর্মাত্ম উদ্ঘাটনে আমি গবেষণায় প্রবৃত্ত হয়েছি কিন্তু হাদিসটি কেমন গুরুত্বপূর্ণ কিতু মনে হচ্ছে যেন হাদিসটির গুরুত্ব এত গভীর যে হয় আমি মাথা ঘুরিয়ে পড়ে যাই আল্লাহ আকবর শুধু আপনি স্পষ্ট বুঝতে পারছেন যে হাদিসটির অর্থ হাদিস্টির উপদেশাবলী হাদিসটিতে যে বর্ণনা পেশ করা হয়েছে এর গুরুত্ব সম্পর্কে ভাবতে গিয়ে একজন আলেম একজন গভীর জ্ঞানী ভাবছেন আর বলছেন হায় আমার মনে হয় যেন আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছি তাহলে বুঝেন এই হাদিসটায় কত গুরুত্ব আরোপ করা হয়েছে তারপর তিনি আরেকটা চমৎকার উক্তি করেছেন বলছেন কতই না দুর্ভুক কতই না আফসুসের বিষয় মিনালি বিহাদ আল হাদিস এই হাদিসের প্রসঙ্গে যে অজ্ঞ থাকল যে এই হাদিস সম্পর্কে অবহিত হতে পারল না এই হাদিসের মর্মার্থক অনুধাবন করতে পারল না তার জন্য কতই না আফসুসমায়না এবং এই হাদিসের অর্থ কম বোঝার কারণে কাজেই বুঝতে হবে যারা এই হাদিসটিকে ভালো করে বুঝেছেন এবং যারা এই হাদিসটির মর্মার্থ উদ্ঘাটন করতে পেরেছেন তারাই এর গভীরতম তরদেশে প্রবেশ করতে পেরেছেন এবং প্রিয় হাবিব মুহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লসাল্লামের উপদেশ সমূহের মধ্যে কি যে মনির খনি রয়েছে তারা সেটা কিছুটা হলেও আজ করতে পেরেছেন পকান্তরে দুর্ভাগ্য যারা এই হাদিসটি পাওয়ার পরেও এটা পড়ল না এটা বুঝল না এর গুরুত্ব উপলব্ধি করতে পারলো না আসাফা ওয়া আসাফা তার জন্য কতই না আফসোস কতই না দুর্ভোগ শুধুও দর্শক গুরুত্বপূর্ণ হাদিসের ভূমিকায় থেকে গেলাম এক্ষুনি সময় হলো একটা আপনারা বসন্তের বৃষ্টিতে যেমন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 আমাদের আয়োজন আলকরাদের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানিন कत सुर भाव पवित्र कुरान अगणित जीवन के आलोकित आल करण जीवन घनी विधि विधान आज रत साढ़े दस टेबार सकाल नशे पीस टी बांगल् सत्यारमिन तर जीवन समय व्यवहार दाय दायित्व पालन कर अत्याचारियालामे अदिकार आदेश आज सन्द्या साढ़े छप्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेश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 দেখুন সম্মানিত শুদীয় দর্শকবৃন্দ বিরতির পর পুনরায় আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্শে আন্তরিকভাবে স্বাগত আমরা বিরতির পূর্বে যে বিষয়টা আলোচনা করতেছিলাম সে প্রসঙ্গটি ছিল হাদিসের গুরুত্ব সম্পর্কে এবং আমরা এই সংক্ষিপ্ত কথার মাধ্যমে হাদিসের গুরুত্ব সম্পর্কে আশা করি অবহিত হতে পেরেছি এখনে আমরা হাদিসের কিছু বিশেষ পরিভাষা এর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রসুলসলাল আলীসাল্লাম বলছেন ওই সাহাবিকে আবদুল্লাহ আব্বাসকে বলছেন ইয়া ওল্যাম ওহে বৎস এই গলায়াম শব্দটি আরবি এর অর্থ ভিন্ন হলেও বিভিন্ন রকম হলেও এখানে গোলাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে শিশু বালক যার বয়স এক থেকে দশের মধ্যে এই রকম বয়সের বালকদেরকে আদর করে গোলাম বলা হয় আমরা যেমন বলি প্রিয় বৎস ঠিক আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু তখন ওই রকম বয়সেরই ছিলেন বিদায় রসুল সাল্লাহ হারিহ্লাম তাকে আদর করে ডাক দিয়ে বলছেন ইয়া হলাম এবং এখানে আরেকটি বিষয় দক্ষণীয় যে রসমসাল আলহিমুসাল্লাম কত উদার মনোবৃত্তির লোক ছিলেন এবং কত সহজ সরল তার জীবনযাত্রা ছিল তিনি সৈয়দ উলর সালিম ইমামুল মোত্তাহীন হওয়ার পরেও তার যে প্রাণীর উপরে আরোহণ করেছেন তারই একটা বালককে উঠিয়ে নিয়েছেন আর উঠিয়ে নিয়ে তার সময়টা অযথা কাটতে দিচ্ছেন না তার লক্ষ্য করে বলছেন ইয়া উলাম মানে বাবা আমার কথাটি মন দিয়ে শোনো তুমি আমার দেখে মনোনিবেশ করো মনের কান দিয়ে কথাগুলি শোনো এরপর হসুসল্লা আলি হুসলাম বলছেন যে আমি তোমাকে কিছু ক্যালিমাত শিক্ষা দেব এখানে ক্যালিমাচ শব্দটি ক্যালিমাতুনের বহু বচন যার অর্থ হলো অনেক কথা এখানে অনেক বাক্য বলে এখানে উপদেশা উদ্দেশ্য যে উপদেশগুলি একজন মানুষের এলৌকিক কল্যাণ নিশ্চিত করবে এবং পারলৌকিক মুক্তি নিশ্চিত করবে তার মধ্যে রসুল সাল আল ইউসালাম বলছেন প্রথমেই বলছেন প্রিয় বৎস তুমি আল্লাহকে হেফাজত করো আল্লাহকে হেফাজত করার অর্থ কি হয়তো আমরা সাধারণ প্রচলিত অর্থে হেফাজতটাকে এইভাবে মনে নেব যে সংরক্ষণ করা আল্লাহর যত্ন নেওয়া না এখানে আল্লাহর যত্ন নয় এখানে অর্থ হচ্ছে নিষিদ্ধ করেছেন তুমি সেই নিষিদ্ধ বিষয় সমূহকে অবহিত হও জানো চেন্দাহা এবং সে জায়গায় এসে থেমে যাও তুমি আল্লাহর হুকুমের লঙ্ঘন করিও না সীমা লঙ্ঘন করিও না এবং এর অর্থ অন্যতম অর্থ ওলতাহাজিম ফরায়ক আল্লাহ তোমাকে যে বিষয়গুলি ফরজ করে দিয়েছে তোমার উপরে আবশ্যক করে দিয়েছেন যেটা তোমার উপরে আল্লাহর হক সেই হকটাকে তুমি ভালো করে চিনো এবং হকটাকে তুমি ভালো করে আদায় করো ওল্লাহিমটা কোয়া হোক এবং আল্লাহ সোহানো তা আলা তোমাকে যে কাজ করতে বলেছেন যে হকুমগুলি দিয়েছেন যে দায়িত্ব কর্তব্য দিয়েছেন যে হকুম আহকাম পেশ করেছেন যে কর্ম আমল সম্পাদন করতে বলেছেন সেগুলি তুমি পালন করতে গিয়ে একান্ত সতর্কতার সাথে পালন করবে তুমি সেখানে ইতকান আছে কিনা। সেখানে এহসান আছে কিনা। সেখানে একাগ্রচিত্ততা আছে কিনা সেখানে তোমার প্রভুকে রাজি ও খুশি করার এই মনোবৃত্তি বা এই চিন্তা চেতনা তোমার ভিতরে আছে কিনা সেটা দেখবে এবং সাথে সাথে আল্লাহর হেফাজতের অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে যে বাবা তোমাকে ওই সমস্ত বিষয় সমূহ ছেড়ে দিতে হবে যে বিষয়গুলি আল্লাহ সভায় তোমাকে নিষেধ করেছেন শরীয়ত যে বিষয়গুলি হারাম করেছে শরীয়ত যে বিষয়গুলি নিষিদ্ধ করেছে চাহে আমল সংক্রান্ত হোক চাহে কথা সংক্রান্ত হোক চাহে মহামেলাৎ সংক্রান্ত হোক চাহে লেনদেন সংক্রান্ত হোক প্রত্যেকটি বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে এবং কোনো অবস্থাতেই আল্লাহর সীমারকা আপনি লঙ্ঘন করবেন না এটাই হচ্ছে আল্লাহর হেফাজত করা আচ্ছা শুধু এখন যদি আপনি আল্লাহর হেফাজত করেন অর্থাৎ আল্লাহর দাবি অনুযায়ী আপনি আল্লাহর হকুম পালন করেন এবং আল্লাহ যা নিষেধ করেছেন ওই সমস্ত মানহিয়াত থেকে আপনি মা থেকে আপনি নিবৃত থাকেন আপনি বিরত থাকেন আপনি সংযত থাকেন তাহলে বুঝতে হবে যে আপনি আল্লাহকে যথার্থ চিনেছেন এবং আল্লাহর ভয় যথার্থ রূপে আপনি করতে সক্ষম হয়েছে। যদি এই কাজটি আপনি করতে পারেন তাহলে তার বিনিময় কি হবে রসমসালাম বলছেন ইয়া হেফাজ আল্লাহ তোমাকে হেফাজত করবেন আল্লাহ তোমাকে হেফাজত করবেন এর অর্থ কি ইয়া শুনুক তিনি তোমাকে রক্ষা করবেন এবং ওতাহমিক তোমাকে তোমার হেমায়ত তোমার নিরাপত্তা তিনি নিশ্চিত করবেন তোমার জীবনের তোমার জীবনের নিরাপত্তা তিনি নিশ্চিত করবেন এবং তোমার পরিবারের হেফাজতের জিম্মাদারি তিনি নেবেন তোমার দিনদারির জিম্মাদারি তিনি নেবেন তোমার আমানতদারি বা তোমার যে দুনিয়া সেটারও জিম্মাদারি নেবেন আসলে হেফাজত করে কে সংরক্ষণ করে কে বাঁচায় কে আমরা তো তাকেই চিনি না যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করে অসংখ্য নিয়ামত রাজির মধ্যে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন এবং আল্লাহ রব্হ আলমিন আমাদের সামনে অনেক নিদর্শনাবলী পেশ করেছেন আয়াত সেই নিয়ামতগুলির কথা কোনোটিকে আমরা অস্বীকার করতে পারবো সেজন্য আল্লাহ সুহানসুর আর রহমান বলছেন আর এটা দৃঢ় সত্য কথা যে আল্লাহ সব যদি আপনার পক্ষে সহায়ক না হন আপনাকে সাহায্য যদি না করেন তাহলে আপনি দিন থেকে বিচ্যুত হয়ে যাবেন এজন্য হেদায়তের মূল চাবিকাটি একমাত্র আল্লাহ কাছে। আল্লাহ আপনাকে সুভাহানুভান আপনি কি হেদায়ত চান আপনি কি সরল পথ চান আপনি কি নবী ও রসুলদের পথ চান আপনি কি আপনার দিনকে বাঁচাতে চান আপনি কি আপনার আমানতদারিকে রক্ষা করতে চান আপনি কি আদর্শ মানুষ হিসাবে চলতে চান তাহলে যার হাতে সবকিছু যার হাতে হেদায়তের চাবি কাটি সেই আল্লাহ সোহান হুতার কাছে পার কাছে হেদায়ত কামনা করতে নির্দেশ দিচ্ছে এবং এই আয়াতটি এমনটি সোরয় যে সোরার নাম হচ্ছে যে সোরার নামই হচ্ছে সলাত প্রার্থনা যে সোরার নামই হচ্ছে সলাত নামাজ নামাজ হয় না সে কারণে প্রার্থনা করতে বলেছেন বলো এহিদিন তাহলে আপনি যদি আপনার জীবনের পূর্ণ নিরাপত্তা পেতে চান আপনার দিনের উপরে আপনাকে কায়ে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে সেখানে ফিরে আসতে হবে আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে আল্লাহর হুকুম পালন করলে আল্লাহ আপনাকে অবশ্যই সহযোগিতা করবেন শুধুও দর্শক কিন্তু এরপর রসুসল্লাহ আল ইসলাম বলছেন কাজি ধু তু হ্যাক তুমি আল্লাহর হেফাজত করবে আল্লাহকে তুমি তোমার সামনে পাবে তোমার সামনে পাওয়ার অর্থ কী আল্লাহ রব্বুল্লাহ আলমিন তোমাকে সাহায্য করবেন তোমাকে সহায়তা করবেন কোন দিক থেকে সাহায্য আসবে কিভাবে তুমি বিপদ মুক্ত হবে কিভাবে তুমি বাধামুক্ত জীবনযাপন করবে কিভাবে তোমার জন্য কষ্টের মুহূর্তে সহজলভ্য পথ এসে যাবে তুমি কিন্তু বুঝতে পারো না সেই জন্য তুমি আল্লাহর হো তুমি আল্লাহর হকুমগুলি পালন করো আল্লাহ সুভান তোমার জন্য পথ সহজ করে দেবেন এজন্য আল্লাহ বলেছেন সুভেন্লা হ্যাঁ যারা আল্লাহকে ভয়ে করে থাকে আল্লাহ সহজ করে দেন কাজে আপনি এই জগতে চলতে গিয়ে আপনার শক্তির উপরে ভর করে বা অন্যের শক্তির উপরে ভর করে দাঁড়িয়ে আপনি কতক্ষণ থাকবেন যদি দয়াময় সকর। কিছুর একচ্ছত্র মালিক আল্লা সুহানুতাল আপনাকে সাহায্য না করেন শুধু ও দর্শক কিন্তু এখানে আমরা একটা বিশেষ দিক দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিউসাল্লামের একটা বিশেষ দিক বিশেষ গুণ যে তিনি তার জীবনে সময়টাকে অযথা বিনষ্ট করতেন না দেখুন আবদুল্লাহ এমন আব্বাসকে চলন্ত পথে কোনো দায়িত্বে যাচ্ছেন সেখানে পিছে ওঠাইয়ে নিয়েছেন আর ওই সময়ে সুযোগের সৎ ব্যবহার করে তাকে তিনি দাওয়েন উপদেশমালা পেশ করছেন আল্লাহর পক্ষ থেকে অফরন্ত একটি রহমান বলছেন আমাদের মধ্য থেকে মনুষ্য জাতির একজন প্রতি তার কত উদারতা এই জন্য আল্লাহ বলছেন আলী সাল্লামের আদর্শ পরস্পরের কোমলতা এবং দয়া ও মায়ার হাত নিয়ে বেরিয়ে আসা এই জন্য রসুল সালিউসালামের অন্যতম গুণবাচক নাম হচ্ছে রাউফ অন্যতম গুনবাচক নাম হচ্ছে রাহিম তিনি অতিশয় কোমল এবং অতিশয় দয়ার হৃদয় দিয়ে আল্লাহর্বল আলমিন তাকে সৃষ্টি করেছেন এটা আল্লাহর খাস রহমত এই জন্য আল্লাহ নিজেই বলছেন আল্লাহর দয়ার বদৌলতে তুমি তাদের জন্য হেনবি নরম হয়েছ তাহলে কে নরম করেছে আল্লাহ ভ্যান তাহলে আমাদের নবীকে আমাদের জন্য করে দিয়েছেন অতএব শুধুও দর্শক বিন্দু আমরা যদি আমাদের নবীর মঞ্জিলটা বুঝতে পারি এবং তার নির্দেশনাবলিকে আমাদের বাস্তব জীবনে রূপায়ণ করতে পারি তাহলে বুঝতে পারবো যে তিনি কতটুকু উন্মত দরদি ছিলেন কাজে আমরা হবো আন্তরিক এবং আমরা সবসময় সজাগ ও সচেতন হব এবং আমাদের ভিতরে তাকো অপরহেজগারির অনুশীলন করব সব সময় আমরা একইনের ভিত্তিতে জীবনকে পরিচালনা করার চেষ্টা করব তবেই আমরা সার্থক ও সর্বাঙ্গ সুন্দর জীবনের অধিকারী হতে পারব শুধুই ওদর্শক বৃন্দ এ পর্বে আমাদের জন্য যা শিক্ষণীয় তা হচ্ছে এই যে আমরা জন্য কোনো অবস্থাতেই সময় বিনষ্ট না করি আমরা যেন অন্যের কল্যাণ কামনা করি আমরা জন্য সর্বদা আল্লাহ রব্বুল্লা আলমিনের করি আপনাকে আমাকে এই হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন আমিনালামালিকুমতুল্লাহ ওবরাক डर जक आरिक बार्ता हल धर्म तत्वीपाथर ধর্মত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরাই ক্লাস হলো লিটমাস জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা এক থেকে চার আল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদিতীয় আল্লাহ হুসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন পালাম এবং তার সমতুল্য আর কোন কিছুই নাই সহি উল্লেখ করা আছে ৬ নম্বর খন্ডে কিতাবুল ফাজ কোরআন উদ্ধার তিরিশ হাদিস নম্বর পাঁচশো